राजनीतर आगुण पढ़ु मानू क्षत बिक्षत आज स्वाधीनता अस्त्रवेकुप लांचित नग्न मानवता रनीतर आगुने पढ़ु मानूष क्षतिक्षत आज स्वाधीनता अस्त्रवेकुप लाछित नग्न मानवता परामर्श परोक्ष निर्देश संबदपतरे हुमक করে মুখে সব বিবেকিষ্ট লাঞ্ছিত নগণ মানবতা রাজনীতি চলো মান সংকট সমাধান কোন পথে আদৌ কি উদ্যোগী হচ্ছে কেউ বারনি নিচে ওঠে বুক ফাটা চিৎকার বোমার আঘতে প্রাণ হারাচ্ছে কেউ চলমান সংকট সমাধান কোন পথে আদৌ কি উদ্যোগী হচ্ছে কেউ বারনিউ নিচে ওঠে বুক ফাটা চিৎকার বোমার আঘতে প্রাণ হারাচ্ছে কেউ অর্থিক ক্ষতি জীবনের দুর্গতি আর্থিক ক্ষয়ক্ষতি জীবনের দুর্গতি সীমানা ছাড়তে চাই দুঃখের দুঃখী হরণ করে নেয় সবটুকু বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনেই পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতাম অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগণ মানবতা রাজনীতি শোষণের রসানালে বন্দি জনগণ ভিক্ষা নয় মোরা অধিকার চাই দমন পীড়ন আর পতনের তর্জন অচিরতনেরোণের রসানালে বন্দি জনগণ ভিক্ষা নয় মোরা অধিকার চাই দমন পীড়ন আর তর্জন গর্জন অচিরেই পতনের বাজবে শানাই মরছেই খুনগু প্রশাসন যেন বাড়ছে খুন ঘুম প্রশাসন যেন ঘুম সংস্কৃতি হরণ করে নেয় সবটুকু বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতম অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগণ মানবতা রাজনীতি কেউ বলে সংলাপ পাগলের প্রহলাপ চূড়ান্ত নোংরামি মানসিকতা কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের মাঝে এ যেন নিষ্ঠুর রসিকতা কেউ বলে সংলাপ পাগলের প্রহলাপ চূড়ান্ত নোংরামি মানসিকতা কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের মাঝে এ যেন নিষ্ঠুর রসিকতা দুর্ভাগা এ জাতি ধ্বংসের মুখোমুখি দুর্ভাগা এ জাতি ধ্বংসের মুখোমুখি সোনার হরিণ কেউ দেখবে কি হরণ করে নেয় সবটুকু আর লাভ কি রাজনীতির আগুনে পড়ুছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতাম অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চু লাঞ্ছিত নগণ মানবতাম রাজনীতির আগুনে পড়ুছে মানুষ আজ হুমকি হরণ করে নেয় সবটুকু বেঁচে থেকে আর লাভকি রাজনীতি আগুনেই করছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতম अस्त्र मुखे शब विवेक निश्चुप लांचित नग्न मानवता रजनीति